বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ রবিআলাম আমরা একটি আলোচনা শুরু করেছিলাম একটি হাদিসের ভিত্তিতে তা হচ্ছে আদব এবং আখলাক আমাদের ব্যক্তিগত জীবনে আচার আচরণের ক্ষেত্রে একে অপরের সঙ্গে যখন আমাদের ইন্টারাকশন হয় আমরা কিভাবে সেই আবেগগুলো পূরণ করব। আদবগুলো রক্ষা করবো আচরণগুলোকে সুন্দরভাবে আমরা পালন করব। এই বিষয়ে একটি হাদিস আলোচনা করেছিল করেছিলাম প্রথম পর্বে এবং সেখানে বলা হয়েছিল যে রসুল্লাহ সাল্লা সালাম বলেছেন একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের ছয়টি অধিকার রয়েছে প্রথমটি হচ্ছে তার সঙ্গে দেখা হলে তাকে সালাম করবে দুই নম্বর হচ্ছে সে যদি কখনো দাওয়াত দেয় তাকে তার দাওয়াতে সাড়া দেবে আর তিন নম্বর ছিল যদি কারো কোনো সময় তার কাছে নসীহত পরামর্শ চায় তাহলে তাকে সঠিক পরামর্শ দান করবে আর চার নম্বর হচ্ছে সে যদি হাঁচি দেয় আলহামদুলিল্লাহ বলবে আর পাঁচ নম্বর হচ্ছে সে অসুস্থ হয়ে গেলে তাকে দেখতে যাবে আর ছয় নম্বর হচ্ছে সে মৃত্যুবরণ করলে তার দাফন কাফন এবং সৎকারে যোগদান করবে আমরা প্রথম তিনটির আলোচনা শেষ করেছি প্রথম পর্বে আজকে দ্বিতীয় পর্বে আমরা হাদিসের দ্বিতীয় অংশে আসবো তার মধ্যে চার নম্বরে হচ্ছে যদি হাঁচি দান করে হাঁচি দেয় তাহলে আলহামদুলিল্লাহ বলে জবাবে তাকে ইয়ারহামুক আল্লাহ বলতে হবে হাঁচি দিলে প্রথমত আলহামদুলিল্লাহ বলতে হয় কেন এটা বোধহয় একটু আমরা আলোচনা করি হাঁচি দেওয়ার পরতে আলহামদুলিল্লাহ বলতে হয় কারণটা কি এখানে অন্য কোন দিকের কেন আসেন সুহান আল্লাহ আসেনি কেন আল্লাহ আক পর আসেনি কেন আলহামদুলিল্লাহ হচ্ছে আল্লাহ শোকরা আদায় করা হাঁচিটা আসলে একটি মানুষের জন্য এক ধরনের একটা তৃপ্তির পরে আসে যেমন আপনার একটু কেমন লাগছে একটু সর্দির ভাব অথবা কোনো কিছু আপনার নাকের বা মাথার ভেতরে অথবা কণ্ঠের কোনো এক জায়গায় আপনার কাছে একটু আনইজি লাগছে সেটাকে হাসিটা আসার সাথে সাথেই আপনি এত ভালো লাগবে আপনার কাছে জেনারেলি হাঁচি আসার পরে মানুষ অনেক ভালো ফিল করেন হাঁসিটা একটা ভালো ফিলিংয়ের কারণ হয়ে গেল ইজি ফিল করছেন আপনি এতক্ষণ পর্যন্ত আপনার কাছে আনইজি লাগছে এই যে আল্লাহ তালা আপনাকে একটি ইজিনেস দিয়েছেন এজন্য এই ইজিনেসের কারণে আপনার কাছে ভালো লেগেছে আপনি আলহামদুলিল্লাহ বললেন তো আপনি যখন আলহামদুলিল্লাহ বললেন আল্লাহ শুক্র আদায় করলেন পাশে যারা ছিল তারাও এখন কিছু আলহামদুলিল্লাহর সঙ্গে আপনাকে তারা একটু শেয়ার করুক তারা বলবে ইয়ার হামুক আল্লাহ দেখেন তারা ইয়ার হামুক আল্লাহ বলার দরকার আল্লাহ তালাই ভালো জানেন নবী করিম সাল্লি আসাল্লাম যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি আমলের মধ্যে আসলে আমাদের জন্য শিক্ষা রয়েছে প্রতিটি আমলের মধ্যে আমাদের জন্য কল্যাণ রয়েছে প্রত্যেকটা আমলের মধ্যে আমাদের জন্য খায়ের রয়েছে যে ব্যক্তি হাসি দিল তার কাছে ভালো লেগেছে তার কাছে খুব ব্যাপকভাবে তিনি ইজি ফিল করেছেন কিন্তু যারা শুনল তাদের কাছে হয় তারা অপ্রস্তুত ছিল অনেক সময় মানুষ একটু খটকা লেগে গেলো কিন্তু সে আলহামদুলিল্লাহ বলল তার যে এই যে ভালো লেগেছে সেটা প্রকাশ করলো সক্রিয় আদায় করলো আল্লাহ তালার পাশে যারা ছিল তারা কি পেলো তারা তাকে দোয়া করে দিল যে তুমি তো আল্লাহ শক্র আদায় করেছ এটা এবং তোমার কাছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা ইজিনেস এসেছে এটাও আল্লাহর খায়ের বরকতের কিছু তুমি পেয়েছ আমরা তোমার জন্য আরও দোয়া করি ইয়ারহামুক আল্লাহ আল্লাহ তালা তোমাকে এই আলহামদুলিল্লাহ বলার কারণে তোমাকে রহমত দান করুন তারা এর জন্য দোয়া করলেন অ্যান্ড সেই বেচারা তো তাদেরকে কিছু করা উচিত এখন এতক্ষণ তো আগে তো সে আল্লাহ সুক্রিয়া আদায় করেছে এখন সে যারা তাকে ইয়ারহামুক আল্লাহ বলল তাকে তারা এখন বলুক যে তিনি এখন তাদেরকে আনসার করুক ইয়াহ দি ওয়াইসলে আল্লাহ তালা আপনাকে হেদায়ত দান করুন বা আপনাদেরকে হৃদায়ত দান করুন এবং আল্লাহ তালা আপনাদের হালতকে ঠিক করে দিন আপনাদের অবস্থাকে আল্লাহ তালা ভালো করে দিন আপনাদের অবস্থাকে আল্লাহ তালা সংশোধন করে দিন কি সুন্দর দোয়া একে অপরের জন্য দোয়া একটা হাসি উপলক্ষে আল্লাহ শকর আদায় হলো একটা ইবাদত শকর করাটা বিরাট এবাদত এরপরে তার জন্য দোয়া করা হলো তিনি পরে অ্যানসার করলেন সেটাও হাজিস এসেছে যে কেউ যদি হাসিদি আলহামদুলিল্লাহ বলে তোমরা এর আহমকাল্লাহ বলো আর এর রাহমুক আল্লাহ যখন বলা হয়ে যায় তখন যেন তাদেরকে আনসার করা হয় যে ইয়াদি কুমুল্লাহবা আলকুম যে আল্লাহ তালা তোমাদেরকে হৃদায় দান করুন এবং তোমাদের হালতকে সুন্দর করে দিন সংশোধন করে দিন ভালো করে দিন ঠিক করে দিন এত সুন্দর দোয়া এত সুন্দর দোয়া এই আমলটা আমরা শিখলাম এ হাজিস থেকে এটা ছিল আমাদের কাছে চার নম্বর আমল তবে কেউ যদি আলহামদুলিল্লাহ না বলে হাঁচি দেওয়ার পরে তাকে এরহামুকাল্লা বলা গুরুত্ব হাজির আসেনি আলহামদুলিল্লাহ বললে তাকে তোমরা এরহামুকাল্লা বলাও এই জন্য যারা আলহামদুলিল্লাহ বলে না তারা এরহামুকাল্লায় দোয়ার মোস্তাহেক আর থাকে না এখন প্রশ্ন আসে কেউ যদি না বলে আমরা কি তাকে বলবো না না বললে না বলার কথাই এসেছে কিন্তু অনেক ওলামায়কেরাম মনে করেন যে যদি কেউ না বলে থাকে এটা বোঝা গেলো তার জ্ঞানের অভাব অথবা সে ভুলে গেছে অথবা সে গা সে গুরুত্ব দেয়নি যে তার আমলের মধ্যে ঢুকেনি। এই লোকটিকে আমলে ঢুকাতে হলে আমরা যেটা করতে পারি যে তাকে যদি আমরা নাও শুনি আমরা ধরে নিলাম সে বলেছে আর তাকে এরহামকাল্লা বলি তখন সে লার্ন করবে ও আমি তো মিস্টেক করেছি আমি তো আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল লজ্জিত হয়ে গেল কিন্তু শিখলো এভাবে কয়েকবার তাকে যদি এইভাবে আমল করে অন্যরা ধরিয়ে দেয় তাহলে কিন্তু তার আমলের মধ্যে চলে আসবে এই জন্য শুধু ইয়ারহামুকাল্লা বলার সুযোগ নয় বরঞ্চ তাকে আলহামদুলিল্লাহ বলার তালিম দেওয়া হচ্ছে এই তালিমের নিয়তে আপনি যদি তাকে বলেন তাহলে নিশ্চয়ই আপনি সব পাবেন এবং হাদিসের কোন খেলাফ হবে না বরঞ্চ আপনি অত্যন্ত একটি ভালো আমল করলেন যে তাকে আলহামদুলিল্লাহ বলার এই লেসন আপনি শিখিয়ে দিলেন আসলে আমরা দেখি যে আমাদের সমাজে বা আমাদের দেশে আশেপাশে মুসলমান কমিউনিটি অনেকেই এই ধরনের আমলগুলোর মধ্যে তেমন বেশি গুরুত্ব দেয় না আমাদের অনেকে এটাকে গুরুত্ব দিয়ে আমল করেন না কিন্তু আরও সমাজে আপনি দেখবেন যে তারা এই আলহামদুলিল্লাহ বলা এবং ইয়ারহামুকাল্লাহ বলা কোনোটাই ছাড়ে না এমন কি অনেক বড় অনুষ্ঠানে ফাংশনে বক্তা লেকচার দিচ্ছেন তার সামনে একজন হাঁচি দিল আলহামদুলিল্লাহ বললো তিনি লেকচারের ভিতরে তাকে জবাব দেবেন ইয়ারহামুকাল্লাহ এবং তারাও তাকে জবাব দিবে ইহাদিকুমুল্লা ইসরাহবা আলহ কুম এই যে একটা সুন্দর আমল এত সুন্দর একজন মুসলমানের প্রতি একজন মুসলমানের হক আমরা এই জিনিসটা একেবারে ইগনোর করলাম এবং গুরুত্ব দিচ্ছি না অথচ আমরা কি পরিমাণ স্বভাব অর্জন করতে পারতাম আর এটা না করার কারণে আমরা হক আদায় করলাম না এটা আমাদের অনেক ক্ষতির কারণ হয়ে যাবে হক আদায় না করাটা কার হক আদায় না করাটা ক্ষতি হাদিসের হকের কথা বলা হয়েছে এখানে তবে আসুন আমরা এই সুন্দর করে হাঁচি দেওয়ার পরে সবাই অভ্যস্ত হয়ে যায় এবং মা বাবা যখন এভাবে প্রত্যেকবারে হাঁচিয়ে দেবেন হাঁচিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলবেন তখন বাকিরা রহমদ আল্লাহ বলবে ছেলে মেয়েরা ছোটরা পরিবারের বড়োদের থেকে আস্তে আস্তে শিখবে এটা অত্যন্ত সুন্দর একটা তালিম তার ব্যবস্থা হবে আমরা দেখি যে কিভাবে বড়োদের থেকে ছোটরা শিখে শুধু অ্যাকাডেমিক্যালি প্রতিষ্ঠানে গিয়ে মাদ্রাসায় গিয়ে টিচারের কাছে ফরমালি আনুষ্ঠানিকভাবে শিখতে হবে সেটা নয় প্র্যাকটিক্যালি বাস্তব জীবনে যখন প্রয়োগ হয় আমাদের পারিবারিক জিন্দগিতে আমাদের আমলি জিন্দগিতে সেটাই কিন্তু আমাদের শিক্ষার জন্য ভালো কাজ করে যেমন আমরা দেখেছি ছোটোকালে যে আমাদের মা বাবারা যখন নামাজ পড়তেন আমাদের দাদা দাদি চাচা চাচিরা নামাজ পড়তেন তখন ছোট বাচ্চারা তাদেরকে কপি করে তাদেরকে দেখে দেখে চলে যান তাদেরকে দেখে দেখে মুখ নেড়ে নেড়ে কি পড়তে চায় অথচ তারা পড়তে জানে না আমাদের মুরব্বীরা যখন করান শিব খুলে বসেন পড়েন তখন বাচ্চারাও করমান শিবের জন্য অস্থির হয়ে যায় খুলতে হবে পড়তে হবে তারা তো পড়া জানে না কিন্তু তারা সুর করে এবং তারা মুখ নেড়ে নেড়ে পড়ে তারা ঠোঁট নাড়ায় তারা উচ্চারণ করতে চায় এই যে কপি করার মানুষের মধ্যে নেচার আছে ছোট বয়সে এটা খুব ভালো জিনিস এইজন্য জন্য ইসলামে এই খুটিনাটি বিষয়গুলো সুন্দর থেকে হাজিজ থেকে বেশি বেশি আমলগুলো যদি আমরা করি তাহলে আমাদের পরিবারের মধ্যে আল্লাহতালা হেদায়তের নূর ঢুকিয়ে দিবেন। ইমানের আলো ছড়িয়ে পড়বে আমাদের ছেলে মেয়েগুলো সুন্দর করে মানুষ হবে পিতা মাতার প্রতি এই সুন্দর সুন্দর আমলগুলো শেখা এবং প্রচলন করার দায়িত্ব রয়েছে এরপরে হাজিজে বলা হয়েছে পাঁচ নম্বরে ওয়াই মার ইদ কোন কোনো মুসলমান যদি অসুস্থ হয়ে যায় তুমি তাকে দেখতে যাও তাকে ভিজিট করো হসপিটালেও হতে পারে ক্লিনিকও হতে পারে তার বাড়িতে হতে পারে এবং রুগী দেখতে গেলে রুগীর জন্য অনেক সান্ত্বনার কারণ হয় মানসিকভাবে খুব ভালো ফিল করে আর রুগীকে কেউ দেখতে না গেলে একা পড়ে থাকলে তার অনেক কষ্ট হয় মানসিক কষ্টটা অনেক বেড়ে যায় এই জন্য এসেছে যে ব্যক্তি কোন মানুষকে দেখতে যায় যতক্ষণ পর্যন্ত সে রুগী দেখতে যায় ফেরত ঘরে না এসেছে ততক্ষণ পর্যন্ত সেই জান্নাতের বাগান থেকে ফল ছিঁড়ে নিচ্ছে ফল ছিঁড়ে নিচ্ছে এর এত সুন্দর নিয়ামত যে আপনি জান্নাতের বাগানে আছেন কি দেখতে গেলে সব আপনি কি এই নিয়ামত মিস করবেন রুগীকে দেখতে গেলে আপনার জন্য এত বড় পুরস্কার রয়েছে রুগীকে দেখতে গেলে কি করা যায় তার সাথে কথাবার্তা কিছু অবস্থা অনুযায়ী জিজ্ঞাসা করা কেমন আছেন কেমন লাগছে একটু তাকে জিজ্ঞাসা করাটা ভালো যেমন আমাদের মায়া সার আদি তার আনহা যখন অসুস্থ হয়েছিলেন নবী করিম সাল্লাহ আসলাম ওনাকে দেখতে গিয়েছেন গিয়ে জিজ্ঞেস করছেন কাইফে তুমি কেমন আছো তোমার কেমন লাগছে তো এটা একটা শূন্য এই কথা জিজ্ঞেস করাটা এটা একটা শূন্যতার আমল হয়ে যায় এবং রুগীকে এই মিনিমাম কথাটা জিজ্ঞাসা করলে রুগী কিছু যদি কথা বলতে পারেন বলবেন আর যে রুগী কথা বলতে পারবেন না অথবা কথা বলা নিষেধ তাকে তো এটা বলার প্রয়োজন নেই না বলা উচিত এরপরে রুগী যদি কথা বলা বলতে ভালো মনে করেন ইজি ফিল করেন তাহলে আর কথা কন্টিনিউ করা যায় কিন্তু রুগী যদি টায়ার্ড হয়ে যান কথা বলতে কষ্ট হয় তাহলে তাকে কথা কম বলানোই ভালো এটা অবস্থা অনুযায়ী আপনাকে বিবেচনা করতে হবে তারপরে রুগীকে সুসংবাদ দেওয়া তাকে হতাশা না হওয়া তা আপনার কি অসুখ হয়েছে না ওইটা কিছু না ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি কোনো চিন্তাই করবেন না আল্লাহর ফাজলে এরকম অনেক রুগী ভালো হয়ে গেছে এইগুলো কোনো ম্যাটার না এই কথা বললে রুগীর মনে অনেক সাহস হয় রুগী অনেক উৎসাহিত ফিল করে আর যদি বলে যে ওর বাবার কি অসুখ হচ্ছে সাংঘাতিক এরকম অসুখ তো মানুষ বাঁচে না সহজে সর্বনাশ হয়ে গেছে তা যদি ভয় পাওয়াই দেন এটা ক্ষতির কারণ হয়ে গেল আমরা এখন একটা বিরতিতে যাব ইনশাল্লাহ দর্শক মন্ডলী বিরতি পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত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 প্রতি শুক্রবার থেকে বুধবার রাত সম্প্রচার সকাল Join us! For stories of the prophet nobiter kahini kal sandat 6 tay apuno samprochar sokal 11 tay bangladeshe <laughs> pstv bangla e darshak mandali amra alochona korechhilam ruqi dekhar দুটোর মাধ্যমে থাকা দরকার বিশেষ করে শেষের দিকে আল্লাহর রহমতের প্রতি বেশি মনোযোগ দেওয়া দরখাস্ত দিতে থাকা এই দিকে তাকে উৎসাহিত করা দরকার আর তাকে মাঝে মাঝে কালী মতো কথা উচ্চারণ করিয়ে দেওয়া দরকার এগুলো রুগী দেখার আদব এমনকি রুগী দেখার ক্ষেত্রে মুসলমান ছাড়া অমুসমকে দেখা এটাও কিন্তু নবী করিম সাল্লামের শূন্য এবং তিনি একজন ইহুদি যুবক তার পরিচিত ছিল তাকে তিনি শুনলেন খুব অসুস্থ হয়ে গেছে তিনি তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে তিনি বের পালেন যে সে তো আসলে হয়তো আল্লাহ আল্লাহতালা তাকে সহসায় নিয়ে যাবে সময় ফুরিয়ে গেছে তিনি লাস্ট চান্স নেওয়ার চেষ্টা করলেন যে তাকে ইমানের দাওয়াত দেওয়া যায় কি তিনি বলেন যে হে যুবক তুমি কালিমা শাহাদা পড়ে ফেলো তুমি শাহাতাতে কালিমা পড়ে ফেলো ইসলাম কবুল করে ফেলো তাহলে তোমার আল্লাহর কাছে বিরাট মর্যাদা আছে তখন সে পজিটিভলি কনসিডার করছিল কিন্তু পাশে তার পিতা দাঁড়িয়েছিল সে পিতার দিকে তাকাল পিতা কি বলে পিতা সম্মতি দিলেন যে তুমি আবুল কাসেম মোহাম্মদ সাল্লাহ আসলামের কথা শোনো ঠিক আছে তুমি তার কথা সাড়া দিতে পারো এবং যুবককে তখন কালিমা পড়লেন এবং ইসলাম কবুল করে ফেললেন এবং কিছুক্ষণ পরেই তার ইন্তিকাল হয়ে গেল নবী করিম সাল্লাহ আসলাম এত খুশি হয়ে গেলেন সুফহান তিনি আল্লাহ শুক্র আদায় করে বললেন যে আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার মাধ্যমে আমাকে দিয়ে আল্লাহ তালা তাকে জাহার থেকে উদ্ধার করে ফেললেন জাহান নাম থেকে আল্লাহ বাঁচিয়ে দিলেন কারণ যার আখির কালাম মানকান আখির কালামি লাল জানলা যার শেষ কথা হয়ে গেল এই কালেমা পড়তে পারলো সে তো জানলাতে চলে যাবে আর এই কালেমা পড়ার কারণে তার অতীতে সমস্ত গুণাকে আল্লাহ মুছে দিয়েছেন এত সুন্দর মর্যাদা এত সুন্দর প্রতিদান পুরস্কার প্রাপ্তি এই বেচারা পেয়ে গেল ইন্তিকালের আগমুহূর্তে কালিমা পড়ার কারণে কাজে আমরা অমুসলিম রোগে দেখতে পারি এখানে আমরা তার দলিল পাওয়া গেলো এমনকি যদি ইসলাম কবুল নাও করে তবুও চেষ্টা রাখা দরকার তাদেরকে দেখতে গেলে যে এই সুযোগটা নেওয়া যায় কি না কারণ একটা লোক যদি মরে যায় ইমান ছাড়া এবং যাহার নামে চলে যায় কত কষ্টের কারণ হবে যদি তাকে উদ্ধার করা যায় কেন চেষ্টা করব না নবী করিম সাল্লা সালাম গেলেন আবু তালেবের কাছে তার প্রিয়তম চাচা যে তাকে সুখ দুঃখে এত চেষ্টা করলো সাহায্য করতে সেই বেচারা এখন মৃত্যু শয্যা সায়িত তিনি খবর পেলেন এবং দেখলেন যে তার অবস্থা শেষের দিকে চলে এসেছে তিনি গিয়ে বলেন যে চাচা আপনি কালিমাতে শাহাদার পরে ফেলেন আমি আল্লাহ তালা কাছে আপনার জন্য সুপারিশ করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আপনি একটু কালিমাটা শুধু পড়ে ফেলেন আবু তালেব পড়ার জন্য চিন্তা করলেন যে ভাতি তাকে নাকচ না করি ওইদিকে আবার তার সঙ্গী সাঙ্গাঙ্গ যারা ছিল তারা আশেপাশে দাঁড়িয়ে আছে তারা তিনি তাদের দিকে তাকালেন তারা বলল যে আবু তালেব আপনি কি আপনার তার কাব আম্মিল্লাতে আব্দুল মোত্তালেব আবদুল মোতালেব আপনার পিতা সবার সম্মানিত মক্কা শহরের এত বড় নেতা ছিলেন তা আদর্শ থেকে বিচ্ছুত হয়ে যাবেন মরার লাগে তিনি আবার থেমে গেলেন সাড়া দিলেন নবী করিম সাল্লা আবার আবেদন করলেন তিনি আবার কনসিডার করলেন তবে সাঙ্গ দিকে তাকালেন তারা একইভাবে তাকে থামিয়ে দিল তৃতীয়বারের পরে আবু তালেব শেষ পর্যন্ত মিস করে ফেলেন এই সুযোগ আর বললেন তার প্রিয় ভাতিজাকে দা আনি আমুত আলা মিল্তে আব্দুল মোত্তালেব মোহাম্মদ আমাকে আব্দুল মোস্তালেবের মিল্লাতের উপরে এই মুহূর্তে দাও আবু তালেব চিরদিন জন্য মিস করে ফেললেন কিন্তু নবী করিম সাল্লাহ আলী সাল্লাম চেষ্টা করলেন তো এভাবে দেখা যাচ্ছে যে ডুব দেখার ক্ষেত্রে অমুসলিমকে দেখা যায় যদি সেখানে একটু নিয়োগ থাকে যে কোনো দাওয়াতি কাজের আল্লাহতালা তাকে জাহান্নাম থেকে উদ্ধার করার জন্য কোনো সুযোগ নেওয়া গেলে সেটাকে ব্যবহার করব। আমরা হাজিসের ছয় নম্বর যে আমল আমি সেটার দিকে এখন যাবো সেটা হচ্ছে ওয়াইদ আমা সত্তাবে জানাজা তাহ যখন তার মৃত্যু হয় তুমি তার জানাজা এবং তার দাফন কাঁপনে অনুসরণ করো সহযোগিতা করো এই জন্য দাফন কাঁপনে এবং জানা যায় এবং তার এই শেষ কীর্তের অনুষ্ঠানে যা কিছু করণীয় সবগুলো করা এটা তার একটা হক আমার প্রতি আমি তাকে এই হক আদায় করার জন্য চেষ্টা করি তিনি যদি আমার ঘনিষ্ঠ হন তিনি যদি মুসলমান হন আমার নেইবার হন প্রতিবেশী হন এই জন্য দেখা যায় আমাদের সমাজে কিছুটা স্পিরিটটা এখনো আছে কেউ মারা গেলে সঙ্গে সঙ্গে সবাই কবর খোরার জন্য অনেকেই ভলেন্টিয়াররা চলে আসেন সাধারণত পারিশ্রমিক দিয়ে শ্রম কিনতে হয় না ভলনটিয়ারই লোকেরা এটা করেন আলহামদুলিল্লাহ এটা আমাদের সমাজে অত্যন্ত সাধারণ মানুষগুলোর মধ্যে এই আমলটা আছে খুব সুন্দরভাবে এমনকি দাফন কাফনের জন্য গ্রামেগঞ্জে এখনো পর্যন্ত আপনার প্রফেশনাল বা যারা এই ব্যাপারে টাকা পয়সা দিয়ে খরিদ করে নিয়ে আসতে হয় না স্বেচ্ছায় লোকেরা এই কাজটা করে না আলহামদুলিল্লাহ তবে স্বেচ্ছায় করার মত কাউকে না পাওয়া গেলে অবশ্য সহায়ার করা কাউকে পারিশ্রমিক দিয়ে করানো সেটা শরীরেতে আপত্তি নেই কিন্তু আমরা যদি স্বেচ্ছায় করি তাহলে এটা একটা ভালো উদ্যোগ এরপরে যখন জানাজা হবে জানাজায় শরীর হওয়া জানাজার মধ্যে শরীরকে তার জন্য দোয়া করা এবং এই জানাজাকে তো ফরজে কেফায়া করা হয়েছে ফরজ ফরজে আইন হচ্ছে যা প্রত্যেকটি মানুষের উপরে ফরজ যেমন পাঁচ ভক্ত নামাজ আর জানাজার নামাজ হচ্ছে ফরজ কেফায়া যেটা কিছু লোকে আমল করে ফেললে বাকিদের আমল করা হয়ে যাবে কিছু লোকে না করলে কোনো গুণা হবে না কিন্তু কেউ যদি না করে তাহলে সবাই গুণাগার হয়ে যাবে তো যাই হোক যিনি যাবেন তিনি ফরজ কেফায়া আদায় করলেন আর যিনি গেলেন না তিনি ফরজে কেফায়া আদায় না করার কারণে গুণাগার না ঠিকই কিন্তু তিনি অনেক বড়ো পুরস্কার মিস করবেন পুরস্কার হচ্ছে কী রাত কী রাত বলতে জানাজায় যদি আমরা শরীর ক্ষয়ের কারণ আমাজ পড়ি তাহলে আল্লাহ তালা এক কী রাত পরিমাণ সবাব দান করেন আর যদি কেউ জানাজার পরে মাইয়কে দাফন করার জন্যে কবরস্থান পর্যন্ত যায় আল্লাহ তালা তাকে দুই কে রাত পরিমাণ সবাব দান করেন সব একম জিজ্ঞেস করলেন ইয়ার আসলে কী রাত অর্থ কী কে রাত বলতে কতটুকুন বোঝায় স্বভাবের পরিমাণ তিনি বলেন কে রাত হচ্ছে একটি পাহাড়ের সমাজ সবাবকে বলা হয় এক কিরাত পরিমাণ সবাব আপনি কি চিন্তা করে দেখেছেন যে একটি জানাজা শরীর খুলে আপনি এক কিরাত পরিমাণ স্বয়াব পাচ্ছেন আর যদি দুই কিরাত পরিমাণ স্বয়াব পান তাহলে দুই ওহো পাহাড়ের সমান সবাব আপনার আমর নামের যোগ হচ্ছে চিন্তা করে দেখেছেন আমরা এগুলোকে গুরুত্ব দেই না অনেক আসলে যখন আমরা জানাজায় যাই মনে করা দরকার নিজেকে মনে করিয়ে দেওয়া দরকার যে আমি এক কিরাত রাত পরিমাণ স্বাব পাবো ঔষধ পাহাড়ের সমান স্বভাব পেয়ে যাব আর যদি আমি কবরস্থানে যাই দাফন কাফনে শরিক হই তাহলে দুই কী পরিমাণ সাওয়া পেয়ে যাব। এই মৃত্যুর পরে আমরা যখন সেখানে যাই লোক বেশি হয় তাহলে কিন্তু যেটা হয় যে যত লোক দোয়া করবে স্বাভাবিকভাবেই তার জন্য মাঘ ফেরাতে দোয়া করলো এই দোয়ার তার জন্য কল্যাণের কারণ হয়ে গেল লোক যদি জন হয় তাহলে দোয়ার পরিমাণ যতটুকুন হবে লোক যদি পাঁচশো হয় পাঁচ হাজার হয় তাহলে তো পরিমাণ আরও বেড়ে যাবে এইজন্য জন্য জন্য সুখবর আছে আমরা যদি তার এই জানাজার শরিক বেশি করে হই এবং আমরা যদি তার দাফন কাফনে যাই শুধু মাইয়েত নয় তার আত্মীয় স্বজন যারা আছে তারা পরিবার পরিজন যাদেরকে রেখে গেছে স্বজন যারা আছে তারা যদি দেখেন যে আপনি গিয়েছেন তাদের জানাজা শরিক হয়েছেন আপনি তাদের বাবা মাকে কবর দিতে গিয়েছেন এগুলো তারা যখন দেখে এসেছেন সবাই তারা কিছুটা হলেও সান্ত্বনা পায় আল্লাতলা এই জন্য আমাদেরকে এই সমস্ত সুন্দর কাজগুলোতে অংশগ্রহণ করার জন্য প্রচুর পরিমাণ সওয়াব নির্ধারণ করে রেখেছেন যাতে আমরা এই ভালো কাজগুলো করি এবং এই যে আর একটা বিষয় আছে মাইতেকে সান্ত্বনা জানানো তাদেরকে একটু সিম্প্যাথি জানানো শোক প্রকাশ করা এগুলো তাদের কিছু মনোবলের কারণ হয় এজন্য জন্য এটাও একটা ভালো দিক যে আমরা একে অপরের খবর নেব নেবো কি আমরা তখন তাদেরকে কিছু খাবার দাবারও করাই কোনো কোন হাদিসে এসেছে যে জাফর আদিআহ যখন শহীদ হলেন নবী করিম সাল্লি সাল্লাম তখন লোকদেরকে বলেছিলেন তোমরা আলে জাফরের জন্য একটু খাবার দাবার তৈরি করো তাদেরকে খাবার দিয়ে আসো জাফরের পরিবারকে কারণ তাদেরকে এমন জিনিস এসে গেছে যেটা তাদেরকে খুব অকুপায় করে রেখেছে খুব ব্যস্ত করে রেখেছে এটা একটা ভালো অভ্যাস এটা আমাদের সমাজে এখনো আছে কেউ ইন্তেকাল করলে আমরা তাদেরকে সান্ত্বনা জানাতে যাই বা খাবার দাবার নিয়ে যাই এটা একটা ভালো জিনিস কিন্তু এই প্রসঙ্গে একটা কথা বলে ফেলি যে আমরা অনেক সময় আবার মায়েদের থেকে খাবার আদায় করতে যাই এই জন্য চার দিনের দিন অথবা চল্লিশ দিনের দিন এরকম মৃত্যু দিবসে খাবার দেওয়া কেউ মরে গেলে তার জন্য সিন্নি করা ব্যাপকভাবে যে আফত করে খাওয়াতে হবে এই ধরনের একটা যে প্রচলন হয়ে আসছে এটা কিন্তু আসলে এই হাদেশের মধ্যে কোনো জায়গায় নেই এবং এটা আসলে কোনো হাদিসেই উল্টা মায়েদের পরিবারকে খাওয়ার কথা বলা হয়নি এবং এটা এই জন্য বেদাত হয়ে যাবে এবং আমাদের উচিত মৃত্যুর পরে যে আনুষ্ঠানিকভাবে সিন্নি করা হয় চেহলাম করা হয় চল্লিশা করা হয় এগুলোর কোনো সেরাই ভিত্তি নেই মায়েতের মৃত্যুর পরে তার জন্য যা কিছু করা হয় এটা একটা দিন এটা শরীয়ত শরীয়ত অনুযায়ী এখানে এটাকে আমরা আমল করব। কোনো আমল যদি মায়েতের জন্য করি তার কাছে যদি না পৌঁছে সেটা যদি আল্লাতালা এবং তার নবীর শরীয়তে না থাকে তাহলে সেটা একটা চলন হিসাবে সামাজিক চল হিসাবে একটা রেওয়াজ একটা চর্চা চলে আসছে সেটাকে আমরা কন্টিনিউ করব এই ধরনের উদ্দেশ্যে কোনো এবাদত করা দিনই কাজ করা এটা কিন্তু বেদাতে পর্যায়ে চলে যায় এজন্য আমরা চেষ্টা করব যে প্রয়োজন দান খরচ বেশি করে করব। গরিব মিশ্রিন তিমদেরকে কিছু আমরা খাওয়াইতে পারি বা খাওয়ার জন্য পয়সা দিতে পারি কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে ধনী গরিব সবাইকে খাওয়ানোর জন্য বড় ধরনের জেফতের আয়োজন করা সিন্নের আয়োজন করা এগুলো আসলে কোনো এই হকের মধ্যে পড়ে না আর শেষ হচ্ছে সে যদি ইন্তিকাল করে তাহলে তার ইন্তিকালের পরে আমরা তার দাফন কাফনে জানা যায় শরী খাওয়া এবং তার জন্য দোয়া করা আসলে জানাজার মধ্যে তো দোয়া করা হয় এবং এই দোয়া কিন্তু আসলে শুধু মাইয়েদের জন্য নয় দোয়াটা কিন্তু আমাদের জন্য আসে আমরা এই দোয়াতে গেলে আমাদের অনেক ফায়দা আসে কারণ শুরু করি আমরা আল্লাহ আল্লাহম ফিরলে হাইয়েনা ও মাইয়েতে না ও শাহা ওবে না ও সভা না এই লম্বা দোয়াটাতে পড়ি এবং এছাড়াও আরো দোয়া রয়েছে এই দোয়ার মধ্যে শুরু হয়েছে যে আল্লাহ আমাদেরকে মাফ করে দিন যারা এখনও জিন্দা আছি আর আল্লাহ যারা আমাদের মধ্যে ইন্তেকাল করেছেন মরে গেলেন আল্লাহ আপনি তাদেরকেও মাফ করে দেন আমাদের যারা পুরুষ তাদেরকে মাফ করেন আমাদের যারা মহিলা তাদেরকে মাফ করেন আমাদের যারা ছোট, তাদেরকে মাফ করেন আমাদের যারা বড় তাদেরকে মাফ করে দেন এইভাবে আমরা এই সুন্দর জানাজায় অংশগ্রহণ করি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তফিক দান করুন বারাকুল্লাহ ফিকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক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 कौो सामान्यहार होते महामूल्यवान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 TV TV IRAF, Bank, Code, UK, थ्री जीरो জিরো টু ফোর নাইন টু পাউন্ড নাম্বার জিরো ডবল ইউরো অ্যাকাউন্ট ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি পিস মানবতার সমাধান